বাংলা মানবতা সমাধান সমানিত সুদী থেকে বৃদ্ধি আপনারা আমাদের সাথে যোগ দিয়েছেন আপনাদের সকলের জন্য শুভেচ্ছা আপনারা জানেন আমরা এই আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে থাকি আর আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো হাজ পঞ্চম রুখুন এবং রুখুন আদায় করা সত্ত্বেও দেখা যাচ্ছে যে আমাদের জীবনে কোনো পরিবর্তন আসতেছে না কেন এর কারণ উদঘাটন করতে গিয়ে আমরা যা ফোরন ও সন্ন্যাহের আলাকে পাচ্ছি সেগুলি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ আর সেই লক্ষ্যে আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন যে সমস্ত বিজ্ঞ আলোচকবৃন্দ চলুন আমরা তাদের সাথে প্রথমে পরিচিত হয়ে নি আমার নান দিকে অভিষ্ঠ আছেন বিশিষ্ট আলেমুদ্দিন জনাব আহমদুল্লাহ আসসালাম আলাইকুম আর যথারীতি আমি উপস্থাপনা রয়েছি হারুন হোসেন সম্মানিত সদীয় দর্শক যেমনটি আমরা বলেছিলাম যে হাজ গুরুত্বপূর্ণ ওরকম হওয়া আমরা আদায় করছি অথচ হজের ভিতরে আমরা প্রাণ পাচ্ছি না এবং জীবনে আমাদের কোনো পরিবর্তন আসতেছে না এর জন্য আমাদের যে কারণগুলি দায়ী সেগুলি যদি আমরা উদঘাটন করতে পারি এবং এর একটা বিহিত ব্যবস্থা অর্থাৎ যথাযথভাবে কারণ চিহ্নিত করত যদি কোনো নেগেটিভ দিক থাকে সেগুলি দূর করতে পারি এবং পজিটিভ দিকগুলি গ্রহণ করতে পারি তাহলে হাজ আমাদের যথার্থ কল্যাণবায়ী আসবে ইনশা আল্লাহ আজকে যেটা আমরা আলোচনা করব এই পর্বে সে হলো এই যে কিছু কিছু কাজ আমরা করে থাকি হজের মধ্যে অথস্রি হজের কাজ নয় অর্থাৎ হজের মধ্যে এসে সন্ন্যতের যে খেলাফ করি খেলাফ করার কারণে হজের যে প্রাণ সে প্রাণটা থাকে না আমরা এই পর্বে আলোচনা আনব কিছু মুখালাফাত নিয়ে আমরা প্রথমেই আলোচনার মধ্যে যাব। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর হিসাবের কাছে যে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আমরা দেখতে পাই হজের মধ্যে এমন আছে যারা হজ করতে আসেন আসার পরে এহরামের কাপড়টা এটা তোয়াফের সময় ইস্তেবা করতে হয় দেখা যাচ্ছে যে ডানকাত খালি রাখতে হয় কিন্তু তোয়ফ শেষ হওয়ার পরে যখন মকামে ইব্রাহিম বা হারামের যে জায়গায় সুবিধা মতো তোয়াফের দুই রেখা সলাৎ আদায় করতে হয় সেই সলাৎ আদায় করার সময়ও অনেককে দেখি যে ওই ইজতেবা অবস্থাই থাকেন ডানকাত খালি রেখে এটা কি কতটুকু শরীয় সম্মত গুরুত্বপূর্ণ। কারণ ইসতিবা শুধুমাত্র মানে আমরা যখন এহরামের কাপড় পরব সাধারণত দুই কাঁদের উপর দিয়ে চাদরটা পরি তবে অবস্থায় আমরা বাম কাঁধের উপরে চাদর ডান কাঁদের চাদরটা বগলের নিচে দিয়ে কাঁধটা পুরো খোলা রাখা হয় তবে এর বিপরীতে সালাতের ভিতরে দুই কাদ ঢেকে রাখতে রসুলাম বিশেষ করে নির্দেশ দিয়েছেন যখন মানুষ এক কাপড়েও যদি সালাত পরে তাহলে অন্তত জন্য দুই কাঁদের উপরে কিছু অংশ দিয়ে এসে আবৃত করে নাই। কাপড় না থাকলে স্বতন্ত্র বিষয়ে শুধু সতের ঢেকলেই চলবে তবে কাপড় রয়েছে ঢাকার সুযোগ রয়েছে আমরা কাঁধটা খুলে সালাত আদায় করছি এটা ভয়ঙ্কর একটা অন্যায় করছি কাজেই এ বিষয়ে আমাদের সতরটা অনেক এটা একেবারে পিন মেরে সেফ টিপিন মারে নিয়ে আনেন এমনকি ঘরেও ওইভাবেই থাকেন এরকমও অনেকে দেখা গিয়েছে আসলে বা যেটা আছে এটা শুধুমাত্র সাধারণ কাপড় পরেই করা তো সর্ব অবস্থায় সালাতের সময় কাপড় থাকা সত্ত্বেও কাদ খুলে রাখাটা আমরা যেন বলে না যাই যে চাদরটা খুলে আমরা দুই কাত ঢেকে আবৃত করে আমরা সোলাতা করব। এটাই হলো শূন্য আবার নয় শুধু তওয়ফের দুই রেখাতামাজও এভাবেই পড়েন দেখা যা একজন হাজিকে প্রথম শর্ত হলো যে আমাকে গুরুত্ব দিয়ে পালন করতে হবে রোকনের আহকামগুলো জানার পরে জি একটা ছোট্ট উদাহরণ দেওয়া যায় যে কথাটা কত গুরুত্বপূর্ণ হাজার করলে তার নেকি রয়েছে এটা মাঠে উপকার দিবে সেটা একটা ব্যাপার কিন্তু তিনি যখন গেলেন হাজার আসোয়াদের কাছে তিনি গিয়ে বললে ইন্নাকা হাজার কেবল পাথর মাত্র লা লাফা তুমি ক্ষতিও করতে পারো না উপকার করতে পারো না কিন্তু যদিও হাজার জান্নাত থেকে এসেছিল এবং রসুল আসাদান্নাত থেকে যখন পাথরটি আসে তখন দুধের চেয়ে সাদা ধব ছিল। কিন্তু বানী আদমের আদম সন্তানের পাপের কারণে এখন কালো হয়ে গেছে এত বড় মর্যাদাবান একটা পাথর এরপরে তার অনেক ভক্তি থাকতে পারে কিন্তু রসুল্লাহ সাল্লাম যতটুকু করেছেন তার বাহিরে করা যাবে না সবচেয়ে সুন্নাতের যারা অনুসারী সাহাবাক এরাম তার মধ্যে চার খলিফা নিঃসন্দেহে শ্রেষ্ঠ তার মধ্যে অন্যতম খলিফা হজ্জের আহকামগুলো পুরোটাই আদায় করতে হবে খুব গুরুত্বর সাথে আমাদের বুঝতে হবে যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম আসলে এই পাথরটা নিজেই বোধহয় কোন কল্যাণ অল্যাণ করতে পারে যেমন সাধারণ মানুষ হজে আসে চুমু খাই যেটা আমাকে চুষে নেবে মাপ করে দেবে বিষয় হলো আমরা পাথরটাকে মনে করছি এটা কোন রকমে চুমু খেতে পারলাম আর কোনটা চুষে নিল বিষয়টা কখনোই গুরুত্বপূর্ণ আর এটাকে স্পর্শ করা চুম্বন দেওয়া শরীয় করেছে এই পাথর যদি কোন কল্যাণ ও না করতে পারে তাহলে আমরা যে গজার মাসকে পূজা করতেছি আমরা যে কে চুম্বন দিচ্ছি এমন একটি পাথর এত তাৎপর্য বহনকারী ও যদি আমার কল্যাণ কল্যাণের কোন ক্ষমতা না রাখে অমরুল্লাহ তোমার যদি সাবধান করে থাকেন তাহলে যে বিষয়টি সম্পূর্ণ বানোয়ার আমাদের নিজস্ব আবিষ্কার মন গড়া সেখানে কল্যাণ ভিত্তিহীন সেখানে কল্যাণ কল্যাণ তার লাশ করা অর্থই হয় না হাজিরা আসোদ পাথরের কল্যাণ অকল্যাণের ক্ষেত্রে হাদিসের একটি অংশ হয় শেখমাত্র আলোচনা করেছিলেন যে ওইটাকে চুম্বন করবে যথাযথভাবে যথাযথভাবে রুসুলা কামস আসলাম কেন বলেছেন তিনি ভালো জানেন কিন্তু আসলে এখানে যে যথার্থতা লঙ্ঘন হয় তার অনেকগুলো নজির আমরা দেখতে পাই তার একটি নজির হলো যে সম্পর্কে আল্লাম বিনবাজ রহমাল্লাহ তার বিভিন্ন আলোচনাতে বিভিন্ন লেখনীতে বারবার সাবধান করেছেন সেটি হল এখন যেটা দেখা যায় হাজরা পাথরকে চুমা দেওয়ার জন্য আমরা সবাই চেষ্টা করি এবং চেষ্টা করাটা খুব স্বাভাবিক কিন্তু এই চেষ্টাটা এত বেশি মাত্রা হয়ে যায় কখনো কখনো দেখা যায় যে ওইটা চুমা দিতে গিয়ে আমি বহু মানুষকে আহত করি নিজে বিজে বিভস্ত হয়ে যাচ্ছি অনেককে আহত করছি ধাক্কা দিচ্ছি মা শিশু অনেককে আমি কষ্ট দিচ্ছি অথচ অন্য কোনো মুসলিমকে কষ্ট দেওয়া হারাম এবং একে তো হারাম আর কি সুন্দর বলেছেন স্যার যে হারামের মধ্যে আবার গুনা করা হারাম কাজটি আবার হারামের এরিয়ার ভিতরে করা আরো জঘন্য হারাম সেই কাজটা আমি করছি কেন একটি সুন্নতকে আদায় করতে গিয়ে শূন্যত আমি অবশ্যই আদায় করব ছোট নয় সুন্নত করছি না কিন্তু লঙ্ঘন করি তাহলে তো আমি পরনের কাপড় দিয়ে পাগড়ি বাদার মতো হয়ে গেল এখানে দুটো বিষয় লক্ষণীয় একটা হলো সুন্নতকে গুরুত্ব দিতে হবে সুন্নতের আলোকে সুন্নতকে যদি ফরজের গুরুত্ব দেয় পেয়ে গেলো এখানে আরেকটা জিনিস আমার মনে পড়ছে যে দর্শকরা হয়তো উপলব্ধি করবেন যে এবাদত বা এটা মূলত অনুসরণ। আমরা চুমু চুমু দিলে দিতে না পারলে হাত দিলে সোয়াব হাত দিতে না পারলে কোন লাঠি দিস্পর্শ করলে সোয়াব এবাদত লাঠিও দিতে না পারলে দূর থেকে আল্লাহ একবার বলে ইশারা করলেও সোয়াব সকল ক্ষেত্রে আমি সুন্নতের সোয়াবটা পাচ্ছি আমার সাধ্যের ভিতরে এবাদত করলেই একেবারে হাত দিয়ে করি আমার চোখের পানিতে বুক বেসেছে অনেক আমার আবেগ আসছে কিন্তু এর ভিতরে কোনো এবারও তো নেই হাতিমের মধ্যে ঢুকে যদি খাবার করার গাল লাগিয়ে দিয়ে কিন্তু শুধু গাল এবং বুক ঠেকানোর কথা আছে লাগানোর কথা কত সহজ ছিল সে যুগে হাজিদের সংখ্যা কত কম ছিল আর উনি যদি চুমা দিতে চাইতেন তারা নিঃসন্দেহে সবাই তার জন্য জায়গা ফাঁকা করে দিতেন কিন্তু হাজি এসেছে যে গাদা বা খচ্ছর বা কিশোরটার বাহানোর উপরে আরোহিত ছিলেন এবং তার হাতে একটা লাঠি ছিল তিনি দূর দিয়ে যাচ্ছিলেন কিছু মানুষের ভিড় ছিল তিনি হাত দিয়ে সারা দিয়ে আল্লাহ করে চলে গেলেন আমরা এখান থেকে শিক্ষা পেতে পারি যে আমাকে চুমো দিতেই হবে জীবনে একবার আসলাম চেষ্টা করলাম আমি ভোররাতে গেলাম বিভিন্নভাবে চেষ্টা করলাম ভিড় কম হয় লাইন ধরলাম সেটা এটা ভিন্ন কথা কিন্তু রাসুল আল্লাহ সাল্লা সাল্লাম নিজে ওইটাকে সবসময় চমা দেওয়ার প্রতি লক্ষ্য করেননি ইারা দেওয়ার ক্ষেত্রে অল্প সময়ের জন্য আমরা বিরতিতে যাচ্ছি তারপর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ এই সুন্দর আলোচনায় আশা করবো তখন আপনারা আমাদের সাথে থাকবেন আসসালাম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 हान मदानी आसन कुरान दिए जीवन गड़ी आज सन्द्या साढ़े पांच ट्रचार सकाल छंगे पीला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 मृत्यु कमनाते ही चाहे तब जान हे अल्लाह जीवित रखु जेपर्त जीवन पक्षे कल्याणकर मृत्यु दान कर पुर स्वागत बलोचनाते সন্ন্যতের বদলে যে বেদায়াত করি এতে কিন্তু হজের মূল স্প্রিটটা নষ্ট হয়ে যাচ্ছে এমনটি আলোচনা হচ্ছিল যে হাজারে আসফের চুম্বন এবং সেখানে বিড়ম্বনার সৃষ্টি করার জন্য এখানে আরেকটি বিষয় ধন্যবাদ আপনাকে আরেকটি বিষয় হল প্রথমে যখন আমি তফ শুরু করব হাজরাসদ পাথরকে আমার বামে রেখে এবং সাফা পাহাড়কে আমার ডানে রেখে আমি তফ শুরু করব প্রথম তফে বিসমিল্লাহি আল্লাহ আকবার আল্লাহ আকবর তো সাথে বিসমিল্লা বলে শুরু করব এর পরবর্তী যে তপগুলো দেবো আমি দ্বিতীয় চক্র তৃতীয় চক্র সেই চক্কর আপনি কেন বলছেন ভালো খারাপ আমার মন করা নয় আরেকটা বিষয় হলো এই চক্কর ক্ষেত্রে মানুষকে কষ্ট দেওয়ার আরেকটি কারণ হয়ে দাঁড়ায় যে হাজির পাথর বরাবর এসে মানুষ কিছু সময় দাঁড়ায় অনেককে দেখা যায় যে বিরাট একটা ভিড় সৃষ্টি হয়ে যায় কারণ বরাবর হলো কিনা পুরো এটা আসলে পুরোপুরি একবারে সুতা বরাবর হওয়ার জরুরি নয় ওটার কাছাকাছি এসে মোটামুটি বরাবর হলে হাত উঠিয়ে ইশারা করলেই চলবে এই বিষয়টি আরেকটা আপনার থেকে আমি যদি হাত দিয়ে স্পর্শ করতে পারি তবুও আমি সেখানে চুমা দেব না চুমা একটি মাত্র জায়গাটা হলো পাথর আর কোথাও না কোন বস্তু দিয়ে যদি আমি টাচ করি আমি ওই বস্তুতে আমি চুমা দেবো কেউ কথার কথা হাত দিতে পারল মুখ দিতে পারলো না চুমা দিতে হলে পাথর আর না মানে প্রসঙ্গটা আমরা আলোচনা করছি উপকারিতা না কেন না পাওয়ার কারণটা কি আমরা যে আলোচনাগুলো গুলো ক্ষেত্রে দেখা যাচ্ছে সুন্নাথের উল্টা সব জায়গাতে উল্টা তাহলে সোননাথের উল্টা কাজ করে যে নেতা হবে না এটা তো আমাদের কাছে কেউ যদি কোনো আমুল করে আর সেই আমুল করার নির্দেশ আমাদের পক্ষ থেকে না থাকে ওটা প্রত্যাখ্যাত ওটা বর্জনীয় এটা করা চলবে না বরং এটাকে সারি পরিভাষায় বেদাত বলা হয়েছে যদি সুন্নাথ এবং বেদাত হাসান বিন আতিয়া থেকে একটি আসার রয়েছে সোহি আসার মাপতাদা কৌমন বেদা আতান যদি কখন কোনো কম কোনো আমুল সৃষ্টি করে বেদাত যদি সৃষ্টি করে নাজা যা আনহুম সুননাতাহুম তাদের নিকট থেকে আল্লাহ রব সুন্নাতকে উঠিয়ে নেন লাইহাই লাইয়াবা যতদিন ওটা থাকবে আল্লাহ ততদিন ফেরত দেবেন না সেই ক্ষেত্রে আমরা আলোচনার মাধ্যমে যেটা আমরা স্পষ্ট করলাম যে সমস্ত স্থানগুলোতে উল্টা কাজ করছি ওখানে সুননাথটা নাই সুননাথ সেখান উঠে গেছে কোথাও কোথাও সুননাথ নয় শুধু দুঃখজনক যে কোথাও কোথাও ফরজ লঙ্ঘন হয়ে যাচ্ছে যেমন আরাফাতের ময়দানে আরাফাতের ময়দানে যে এরিয়া আছে এখানে অবস্থান করা ফরজ না হলে হজই হবে না অনেক হাজি আসেন আবেগের আতিশয্যে তিনি চাচ্ছেন যে আল্লাহকে খুব কাছে পেয়ে যেতে হয় তাহলে কুলাচ্ছে না পাশে জাবালের রহমতের উপরে তিনি উঠে যাচ্ছেন এবং স্পষ্ট ওলামা একরাম সবাই সর্বসম্মত দিয়েছেন যদি কেউ আরাফতের ময়দানে প্রবেশ না করে ময়দান পার্শ্ববর্তী যে পাহাড় আছে যতই বরকতের পাহাড় হোক ওখানে উঠার কোনো নির্দেশ নেই ওখানে উঠে এবং মানুষ ওখান থেকে দোয়া করে ওইটাকে দোয়া করলে জায়গা মনে করে মানে আরাফার অবস্থান করতে হবে আরাফার বাইরে অবস্থান করলে তো আর হজই হচ্ছে আর একটা জিনিস হলো এই আরাফার মাঠের হুকুমটা আহকামটা কিন্তু শুরু হবে বাদ জাহর তার আগে নয় আসছে পরে। কিন্তু অনেক ব্যক্তি যারা অবস্থান করে না সেটা আলাদা বিষয় কিন্তু যারা অবস্থান করে তাদের অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাদাস জাওয়ালটাকে গুরুত্ব এখন না দিয়ে অবস্থান করে ওখান থেকে ব্যাক করে চলে আসছে দেখা যাচ্ছে যে আরাফার মাঠটা আগেই ফাঁকা হয়ে যাচ্ছে এটা তোর গুরুত্ব নেই কিন্তু শর্তটা হলো থেকে নিয়ে মাগরে আগ পর্যন্ত যেখানে শর্ত করা হয়েছে অথচ সেখানকার অবস্থানটাকে আমি গুরুত্ব দিচ্ছি তাহলে হজই হচ্ছে না এখানে একটা বিষয় রয়েছে আরাফার মাঠটা সময়টাকে আমি কাটাবো মূলত দোয়ার মাধ্যম কিন্তু এই জায়গায় একটা কাজ হচ্ছে বর্তমানে সেটা হল যখন সালাত আদায় শেষ হয়ে যায় তখন গল্পে মত্ত হয়ে এবং সময়টা করতেছেন জি সবাই তো আর খুদবা দিবেন না দেখা যাচ্ছে প্রত্যেক মোয়াল্লিম ওই অবস্থায় জহর সালাতের পর থেকে নিয়ে বক্তব্য শুরু করেন এবং শেষে যেভাবে প্রচলিত মোনাজাত রয়েছে ইসমা বলা হচ্ছে যেখানে আমি একটা জিনিস ভুলে যাব সংযোগ করা দরকার সেটা হলো এখানে বিভিন্ন রকমের সমস্যা আমাদের মনোজগতে বিরাজ করে সেটা আমরা যখন হজে আসি আমাদেরকে মানুষ বলে দোয়া দেন হলো আমরা বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত এই চেতনায় যেতে পারি বলি বা আর পাতের মাঠে দোয়া করতে অন্য লোক লাগবে তারপরে আর হাতের দরকার ছিল কি বান্দা এবং আল্লাহর মাঝখানে কোনো মাধ্যম লাগে না বান্দা আল্লাহর কাছে দোয়া করবে সরাসরি আলে মোলাম্মা যত আছেন তারা দোয়া শিখিয়ে দেবেন এই আরাফাতের মাঠে আর কেউ চাইতে পারবে না পাপ কি করেছি আমার মানে ঝড়িতে পাপ কি কি পাপ করেছি আমি কি চাইবো এটা ইমাম জানে না দোয়া আল্লাহ এবং মান্দার মাঝখানে সরাসরি সম্পর্ক এক্ষেত্রে পুরোহিত তান্ত্রিকতার যে চেতনা আমরা লালন করে যদি আসি আরাফাতের মাঠে আসি তাহলে আরাফাতে না এসে আমাদের বাড়িতে কিন্তু সবাইকে নিয়ে দোয়া করেছেন আমি যোগ করতে চাচ্ছি একটা বাস্তব একটা শিক্ষা এই জায়গা শেখ আমি যোগ করতে চাই সেটা হলো আরাফার মাঠে রসল সাল্লা সাল্লাম অবস্থান করেন আজ পর্যন্ত আরাফার অবস্থান করে দোয়া হয় কিন্তু খুদ্বাউ দেন মসজিদ নামেরাতে দেন বড় আলেম সালাত আদায় হয় কিন্তু এই দলবদ্ধ দোয়ার কোনো সিস্টেম আজ পর্যন্ত নেই অথচ সেখানে দোয়াকবুল হওয়ার সর্বশ্রেষ্ঠ স্থান হলো আরাফর যেটা গোটা বিশ্ব থেকে লোক একত্রিত হয় না আমি আমাদের যে বিষয়টা যেটা বলবো সম্মানিত শুধু দর্শক যে জিনিসটা আমাদের কাছে পরিষ্কার সেটা হল যে আরাফায় আমরা যখন আসবো তখন রসুল্লাহ অনুসরণ করবো রসুল্লা সাল্লাস্লামে এসে কি করেছেন সেখানে তিনি জোহর এবং আসর দুই দুই করে পড়েছেন জমা করেছেন আমরা সেটা করবো আর সেখানে শিখিয়েছেন সেই দোয়াটা আমরা বারবার পড়বো আর আমাদের মনের কথা আমরা তুলে ধরব রসুল সাল্লাহাম নিজে সাহাবাদেরকে নিয়ে সদল বলে কোনো মনাজাত করেন নাই সুতরাং আমরা যদি এই গতানুগতিক ধারাটাকে বহন করে আবার এই দেশে আরাফায় নিয়ে এসেও যদি আমরা দলী করি সেটা আমরা আল্লাহ যেন বক্তব্য না হয় এটা শুধু দশকের সময় আজকে দিচ্ছে না আমাদেরকে আবারও ইনশাআল্লাহ কখনো সুযোগ পেলে আপনাদের সামনে পরবর্তী পর্বে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ আল্লাহ রব আলিন আপনাকে আমাকে সকলকে নবী মহমদ রসুল স্নতারামিনালামুক রহমারক জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা কতটা ইসলামের সাথে সংগত মানবতার কল্যাণের জন্য তারা নিজ দেশে বলছে সন্তান পাড়াও অপরদিকে মুসলিম দেশগুলিতে জনসম্পদ কমানো যায় এর পুরস্কার ঘোষণা করছে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 জয়েন্ট ডক্টর জাকির নায়িক দেখুন অর্ধাঙ্গিনী নাতাঙ্গিনী আজ রাত সাড়ে সাতটায় আপ পুন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলা